বন্দনগরীর চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লার শাহিজামে মসজিদ মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত আইসিবি প্রডাকশন ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট সিডি ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশন ওয়াজ মাহফিল তেলাওয়াত ইসলামী সংগীত হাম নাথ ডকুমেন্টারি ফিল্ম নাটক কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় भी इस शाही जामे आई सी बी प्रोडक्शन इस्लमिक कैसेट बीतानुपंच مَن يَهْدِهِ ٱللهُ فَهُوَ ٱلْمُهْتَدِى وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُۥ وَلِىًّا هَادِى عَلَى أَن تَشْهَدُوا۟ أَن لَّا إِلَٰهَ إلا الله وحده لا ونشهد أن سيدنا ومولانا محمداً عبده رسوله <تصفيق> الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى গিলজি দে الرحيم لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال النبي صلى الله عليه وسلم আখনাক এটা বন্ধ কর না কেন তোমার ক্যাটা কইলেও এটা করতে সাদা কং দিন সদ করসী করিম সালা সঈ না ও মৌলাম ও আস কমালি কেশ পদি জম হসনত জলাগি দেখা দে এই সম্মানের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি মোয়াজাদ মুাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মাও বোনের প্রথমে আমাদের সিরাচন্নবীর আলোচনা শুরু করার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে আমাদের নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন তিনি বার্ষরিক নবীন তিনি মাসিক নবী নয় যে মাসে এবং বৎসরে একবার স্মরণ করলাম আমাদের নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ করার জন্যেই আল্লাহ তাকে পাঠিয়েছে আল্লাহ এক বলেন অম্লা পাঠাইছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্য হল যে আল্লাহর অনুমতি ক্রমে তাকে অনুসরণ করবে তাকে এত্তেবা করবে এই অনুপসরণ করার জন্যেই আল্লাহ তার রসুলকে পাঠাইছেন আর কোন কাজের জন্য নয় সৈল আল্লাহ আব্বুল আলমিন বলতেছেন প্রতিটি মুহুর্তে রসুলকে স্মরণ করবে রসুলকে অনুসরণ বাদ দিয়ে আমাদের কোন কাজ এবাদত হবে না কিন্তু আমাদের আচার ব্যবহারে আমাদের চলাভিরা বোঝা যায় যে রবিউল আহ্বাল মাস আইলে রসুলের কথা আমরা রেয়াদ আর রবিউল আহ্বাল গেলে আর মন না আমাদের অবস্থার উপরে ভিত্তি করে এক কবি কবিতা বানাইছে কবিতা না রবিউল আহ্বাল আসলে নবি আপনার গুণগান গায় রবিউল আহ্বাল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই মেলাত পরে দৌড় পরে ক্রাম করে বড় বড় সেমিনার করি যশ্নে জলসের মিছিল করি আরো কত মিষ্টি সাই মিছিলীদের সেরার দিকে চাইলে পড়ে দাড়ির বংশ এই হলো আমাদের বাস্তবতা আসলে আমাদের নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে নৌকা থেকে সুল কাটা নবীকে আল্লাহ মডেল বানাই দিয়েছেন নমুনা আমাদের জন্য রসুল হলেন রসুলের জীবনীটা হলেন আমাদের জন্য আদর্শ মডেল মডেল বুঝিনি আপনারা ইট ভাড়া আসেনি এলাকাটা ঈদ ভাড়া যারা কাজ করে এরা ইচ্ছা করলে আন্দাজ করিয়া তাফাইয়া কতগুলো মাটি এক কেন জমাইয়া ঈদ তাফাইয়া বানা যেতে পারে আমরা দেশে মেয়ের লুক এক জাতীয় বানাই এটা আমরা দেশে হয় সই পিজা হাতের মধ্যে কাইনে এমনি যদি সই ভিডা এইভাবে বানাতে পারে ঈদের শ্রমিকরা ইয়ে আন্দাজ করে একটা ঈদ বানাতে পারে না কিন্তু এই ইট গ্রহণযোগ্য হবে না মালিকের পক টিকা কাঠ নমনা একটা নমুনা বানা দেয় ফর্মা এই ফর্মা বানায় দেয় এর বড় হইলে অথবা ছোট হইলে এই ইট মালিকের কাছে গ্রহণযোগ্য না ইডোই দেব কি কিন্তু ইটটা গ্রহণযোগ্য নয় এবং মধ্যে ঈদের মধ্যে কোম্পানির সিল থাকতে কোম্পানির সিল মোহরটা যে কোম্পানির নামে ফিল্ড ওই অনিক তার দেখা যায় সভিক যমুনা ম্যাগনা যেরকম ঠিক কিনে ওই কোম্পানির সিল মহর নামটা ঈদের মধ্যে থাকতে হবে না হয় এই মালিকের কাছে আল্লা রহণযোগ্য হইতে হয় তা আমার নবীর ভালাইয়া মায়াপা দেখুন যদি আমার নবীর জিন্দগির সাথে মিলে তোমাদের জীবন গ্রহণযোগ্য আর না হয় আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ রাবুল এই কারণে বিশ্ব নবীর আহমাদুল্লিল আলমিনকে দুনিয়াতে পাঠাইয়াছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে হয় আমরা সকলেরই সাইডে আসিনি আল্লাহ হন আর আল্লাহ না হইলে আল্লাহকে যদি হাসিল করা না যায় পরকালের মুক্তিরও আশা করা যায় না আল্লাহকে যদি পেতে হয় তাহলে নবী সারা আল্লাহ হওয়া কেন আমাদের সাথে আল্লা ডাইরেক্ট সম্পর্ক হবে না আল্লাহ হলেন ফাঁক আমরা হলাম না আল্লাহ হলেন আল্লাহ রাব্বুল আলমিন হইলেন দুষ মুক্ত আর আমরা হইলাম তো ফাঁকে আর না ফাঁকে দোষী আর নির্দোষী ডাইরেক্ট সম্পর্ক হয় না একটা কাপড় যদি না পাক হয় তাহলে দেখবেন ইটা গেলে গুতা ধরে চুট বাচ্চারা যখন মা ফাল দেখবেন একটা কাগজ দিয়ে ধরে ধরে না ফাকে আর না ফাঁকে ডাইরেক্ট সম্পর্ক হয় না ইটার সম্পর্ক হইতে গেলে মাধ্যম একটা লাগবে যেমনি ভাবে সাউল বাপ হয় না আগুনের গরম ছাড়া তাড়াতাড়ি বাত অন দরকার আপনি অর্ডার দিলেন যে ডাইরেক্ট চাউল গুলো আগুনও দিয়ে দাও বাড়ব তো কি তুই শালই যাবো যেরকম ঠিক কিনা আগুনের গরম সারা চৌল বাত পায় না আবার ডাইরেক্ট দিলে ঠিক আল্লাহ আমরা আমরা এই মাধ্যমটা আল্লাহ সাথেও সম্পর্ক থাকবে আমাদের সাথেও সম্পর্ক থাকবে এমন একটি মাধ্যম লাগবে এই কারণে আল্লাহ তার রসুলকে পাঠাইলেন আর বিশ্বনবী যদি নবীকে নিষ্পাপ না মানো নবীও যদি মনে করো দোষী তাহলে তুমি আল্লাহ পর্যন্ত যেতে পারবে না তোমার মাঝখানের বায়াটা আল্লাহ সাথে সম্পর্ক থাকতে হবে আর আল্লা সঙ্গে সম্পর্ক হবে पवित्र होल्लाक जो निर्दोषी आल्लादोषी नबीय निर्दोषी आल्लाक नबीरा गुणतिका पाक नबी दे नबीरा प्रकाश्य नबी हार आगे परुणतिका नबी छप এই জন্য নবীকে যারা নিষ্পাপ মানবে না তারা আল্লাহ পর্যন্ত করতে পারবে না কারণ তারা বায়ানষ্ট নষ্ট এই জন্য নবীদেরকে নিষ্প মানতে হবে কি মানতে হবে নিষ্পাপ আবার আমাদের সাথে নবীর সম্পর্ক আছে কেমনে সম্পর্ক আছে বলে আমরাও মানুষ নবীরাও মানুষ মানুষ হওয়ার কারণে মানব জাতি হওয়ার কারণে আমাদের সাথে সম্পর্ক আছে আমরা মানুষ উনিও মানুষ মানব জাতি আমরা জাতি হওয়ার কারণে আমাদের সাথে একটা সম্পর্ক আছে আর সমস্ত গুণত থেকে নিঃপাপ এবং সমস্ত দোষ থেকে নির্দোষ হওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্ক আছে আমরা সাথেও লাগাই যাচ্ছে এই কারণে নবী হইয়া আমি আল্লাহ পর্যন্ত আসতে হবে পারবে না এখন যারা নবীকে আবার মানুষ মানবে না হ্যাঁ আল্লাহ কাছে যাবে তোমনে ঘুমাই গেছেন না কাল যেরকম ঠিক নেই এখন আপনিও হয়তো বলতে পারেন যে নবীকে মানুষ বললে তো আপনি খাটু করে ফেললেন এটা তার আখলের দোষ যে মানুষ করলে দাম কন্যা যা এদের আখলের দোষ আরেকজন বলছেন আমি বলি না কারণ অত বড় কথা আমার মুখে মানায় না আরেক বুজুরকে বলছেন যে বলে নবীরা মানুষ না আসলে সে নিজে মানুষ হইছে না আর মানুষ কাকে বলে সে চিনেও না মানুষ কইলে কি দাম কমে আপনারা কি মনে করেন কমে আল্লাহ নিজে বলছেন ওয়ালকদ করম আল্লাহ নিজে বলেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি আল্লাহ বলেন সব চাইতে আর মানুষ হইছে না মানুষ কইলে দাম কমে না এক দুই নম্বর হলো সকল মানুষ এক সমান মানুষ যে সব এক সমান মানুষ করলে যদি সব সমান কিন্তু মানুষ করলে যদি সব সমান হয়ে যায় তৈরি একজন হিসাব ক্যাবলা আর একজন না সব হিসাব ক্যাবলা জায়গা তাহলে সব হয়ে যায় মানুষ হয়ে যাবে ঠিক নেই তো বুঝাল একজন বীর একজন মরিদ তো তো দুজন এক সমান না তুই যখন দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না আর আকেরাতের শরীয় দৃষ্টিতেও এক সমান না দুনিয়া দৃষ্টিতে এক সমান না কেমনে আমাদের দেশের যারা জুতাক কালি দেয় কি করে মুসি হ্যাঁ মানুষ নেই আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট মুসির যেমন হাত দুইটা উনার হাত দুইটা এও হাত আঙ্গুল আঙ্গুল বিষ্ঠটা উনিও খায় খায়। এায়না করে দুর্গন্ধ উনিও ভায়ানা করে সুগন্ধ না দুর্গন্ধই উনিও বিয়া করছে হ্যাও বিয়া করছে ফোন ঠিক নেই হ্যাঁ ছেলে আছে উনারও ছেলে মেয়ে আছে কিন্তু তাই বলে পৃথিবীর কোন পাগল আছে কথা কইতো যে দুনিয়ার দৃষ্টিতে প্রেসিডেন্ট আর মুসি এক সমান সৈয়তের দৃষ্টিতে মর্যাদার দিক থেকে এক সমান না আমরা রেললাইনের কেনারও হরতর আসেনি আরো ধর পাতর কাবাগরের কুন মধ্যে হাতত আছে ইটার নাম হাজার আস কালা হাতর সেরাও পাথর রেললাইনের কিনারে যে কাবাগরের কুমার পাথর যে আছে ইটার মধ্যে করলে আপনার গুণা চুষার এক কে লাগান সাদা হয়ে আর রেল লাইনের হাতরের মধ্যে গিয়ে ঘুরে চুমা মারলে টুট উঠ আমরাও হইলাম রেল হাত ধরেন লাগান মানুষ আর নবী মানুষ কিন্তু হজরাধের মতো নবীর কাছে পাবিস গেলে তার গুনা চুসার করে ধরে আর আমর কাছে আইলে আরো আরো ময়লা লাগে দেব তাহলে বিসি আর দিলাম না এই দুইটা দৃষ্টান্ত এক দুই নম্বর হইল তিন নম্বর নবীদেরকে মানুষ করে কেন পাঠাইলেনা কেন মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হইলে মানুষ নবীর দরকার যেমন আপনি সারাদিন সকল লাগাইয়া করে আসরের সময়। কাঁচামরিচ ওয়ান সামনে তো সে বড় বুক কই মাসের বাজি বুক এই দিকে মূল আর সাপ দেখা মুখের মধ্যে রস উঠে গেছি খাই ভাল লাগে এমন সমস্যা এখন যদি জিন্নাত অথবা ফেরাস্তা নী হয় এই তুমি কি করো বেলা খাই কাতখামুদি চলা তো এক করে কে দেখাও আর আল্লা জাতি হওয়ার কারণে ফেডবুক লাগলে যে কি কষ্ট হয় এটা নবী বুঝেন এই কারণে আল্লাহ নবী বলছেন যদি জমা শুরু হয়ে যায় তোমারও খাওয়ান সামনে হেড বুক তাহলে খাওয়ান বানাই না আবার বানায় কেমনে। এখন যদি নিয়ত দা ইমাম সব যদি সূরায় কাচরও হরে আপনার কাছে মনে হইব যে চূড়া বা কারা হরত যেহেতু হেরুর বুক ইমাম সব যদি বলে তিনবার শুভ আনারা আলা। আপনার কাছে মনে হবো যে এগারো বার করে ভর্ত শেষ হইতো না নামাজ আলহামদুলিল্লাহ আরামখ মাসও দেখেছি করেস্তাকি মূল আর শাহ আছে এইভাবে দেখা যাইব আল্লাহর কুদ্দি কম্পিউটার দিয়ে যদি আপনার নামাজটা উঠায় ভিতরে সব উঠায় তো দেখা দেব আলহামদুলিল্লাহে ভাগে খাওয়নের কথা তখন নামাজ না খাওয়ন ওই জিবুগি কারণ সারা নামাজের ভিত্তি খাওন খাও খাও এই জন্য নবী বলছেন খাওয়ন রে নামাজ বাড়াও অর্থাৎ মুখের মুখ দিয়া আপনি বলেন হ্যাঁ জিব্বা তাড়াতাড়ি গিল তাঁত এইভাবে যখন জমাতে লুকমার ফাকে ফাঁকে বারবার নামাজ বলবেন তখন আপনার নামা খাওয়ান নামাজ হয়ে যাবে এই খাওয়ান ডান নামাজের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহ পক্ষ থেকে নামাজ জমাতের সাথে শরীর খাবার সব আমল দেওয়া হবে মসজিদ এসেন নামাজ পড়তে আসে দেখেন জমা তো কারো কিছু কাটকাম করতেছে ফেসাবন টন টি আরম্ভ হইছে ফসাবের দিকে ফেরাস্তা নবী হইলে ভেসা বোঝাই ভেসে টন মসজিদ দেখা রইল টি বাজায় এখন আলহামদুলিল্লাহ তখন আমাদের দেওয়াল নতা থাকবে না না করবেন সব দি ওই কিন্তু মনের টান জমাতারম্ব দৃষ্টি না এখন এই অবস্থা যা করবে अपनी एसतन जामत लगा क्योंकि जमतभुक्त्यूषग कर मानुष दुर्दशा बुझे एम नबीर दरकार गम्बर हल কোন জাতিকে দরতে গেলে ওই জাতি লাগে অন্য জাতি যা দায় না যদি আল্লাহ দৌড়াল এখন দেখা যায় উদাহরণ দিলি আপনারা বুঝিলিবা আগে বক শিকারি শিকারিয়াছিল বক শিকার পর তখনই থেকে শিখে উঠে আমার ছোট সময় দেখছি একটা বককে দইরা ভালো করে আর ট্রেনিং দিয়ে এটা লালন পালন করে কিছুদিন ফালে ঠেঙ্গের মধ্যে রশ্মি দিয়ে বান্ধে রশিদা লাডির মধ্যে থাকবো আর বেলায় ঘর ইটার পাতা দিয়ে খুব ভালো করে ঢাক ইটার ভিতরে তিনি লুকাইবেন মালিক বকে যদি আপনাকে দেখে আসবে না বক ধরতে গেলে আরেকটা বক লাগবে দিয়ে বক ধরা যাবে না এখন ওই উড়ন্ত জঙ্গলি বকগুলো ধরতে গেলে একটা বক লাগে মালিকের ইঞ্জিনের ভিতরে লুকিয়ে লাডি দিয়ে লড়ায় উড়াল দেওয়ায় লাডু বয়ে আইন দেয় এরম করে তখন আর একটা জঙ্গলি বক মনে করে আমার জাতি বাই কেন না তার কাছে কাউলা হইলে দিব না আইতো না শিল জীব আইত না শুকুন হইলে আসবে না আর মানুষদের হয়তো আইতই না ঠিক এখন উড়ন্ত বক আর মালিকের পুষ মানা বক একটু ব্যাসকম আছে যদিও জাতিতে এখন ঠিক কিনা এটা মালিকের লড়াই তার সাথে দূর বান্দা আছে আর জঙ্গলি বগুলোর সাথে মালিকের কোন সম্পর্ক নাই ঠিক নবীরা তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে একটা ডুরবান্ধা আছে এই ডুরটার নাম হলো ওহি ওহির ডুরবান্ধা পহিদিয়া লড়াই তারা আল্লাহ প্রশিক্ষণপ্র মানুষ আর আমরা হলাম মানুষ বুঝবার আগে লইলাই এখন দেখা এই বকটা যখন লড়াই আরেকটা বক আসে তারা আঘাত করে এই সময় দেখবেন শিকারী বকটা ক্যাক এক করে তার বাসায় বলতেছে মালিক আগ ধরেন আমার রক্তাক্ত করি নিতেছে যতই আপনার না জন পর্যন্ত ছাড়তাম না মানুষেরা পাথর মারে রক্তাক্ত করে নবীরাও ঘোষণা দিয়েছেন আল্লাহ ওরা যতই মারক ওরা যতই রক্তাক্ত করুক এই মানব গোষ্ঠীকে তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত আমার দাবাতের কাজ বন্ধ হবে না তাহলে নবীদেরকে পাঠানির উদ্দেশ্যের সান্নিধ্য জীবনটা হইল আমাদের জন্য একটা নমুনা আরো নমুনা ফ্যাশন বুঝাই সেলুনের দোকানে গেলে চুলকাটার দোকানে গেলে দেখবেন অনেক কল্লা দেয়া রাখছে লটকা রাখছে অনেক কল্লা একটা হইল। আরেকটা দাদা দেখাতে সারা মাথা কামায় অন্য কোথা তখন এই কল্লা গুলো দেখা যাক কোন আল্লাহ বলেন তোমাদের সুর কালার থেকে নিয়ে নোক থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত কোন ফসলে তোমাদের জীবন চলবে তার নমুনা হল আমার বিশ্ব নবীর সিরাত বিশ্ব নবীর সিরাতুর নবী এখন সিরাত কানেকর আমরা দেশে অনেক সময় না বুজার কারণে মারামারি কেউ আমাদের শত্রু নয় যারা মনে কর শত্রু কোন শত্রু নাই ও মুসলমান ভাই একজন আমরা একজনের ভাই একজন আসজনের জন্য মুসলমান এক মমিন আর আয়না আমার সে আর দোষ আমি দেখব না আয়না দেখবে ঠিক তেমনি ভাবে আপনি আমার একজন আসনের যদি দোষ থাকে আপনার দলিল ভিত্তিক কথা বলেন আমরাও মেনে নিব আর আমরা যদি দলিল ভিত্তিক কথা বলি আপনারও মেনে নেওয়া এটাই হলো মুমিনের কাজ ইখানে দুশ্মনির কোনো কারণ নাই জিদা দিদির কোন ব্যবহার না মারামারির বিষয় নয় আর মুসলমান মারামারির ভিত্তিতে যখন নৃত্য হয়ে যায় মুসলমান দুর্বল হয় এটা আরেকটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানরা জন্মদিবস পালন করে ইসা আলী ক্রিসানের জন্মদিবস পালন করে আমাদেরকে তারা গভীর ষড়যন্ত্রে জন্মদিবস পালন করার নামে আনন্দ মিছিল বিবেচনাকে জিজ্ঞাসা করেন আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি করেন আপনার অবশ্যই জবাব দিতে হবে ওই দিন প্রমাণিত হবে একদিন আপনার মরতে হবে আমারও মরতে হবে যেরকম টিকা আপনি কাদেরকে অনুসরণ করছেন কোথায় যাচ্ছেন আপনি খ্রিস্টান্নার বড়দিন পালন করে তারা ওই জন্মদিবস ইসমের জন্মদিবস পালন করে কিন্তু এইগুলা পালন করতে যাতে না পারে আল্লাহ ইচ্ছা করলে মাসে নিলেন ইচ্ছা ছিল। কেরবাল বলেন আমি রোজা রাখি কেন রোজা রাখি রোজা রাখার কারণ হইল আমার ইচ্ছা যে শাহবান মাসে আমি রোজা রাখি আমার নামটা যেন যদি মৃত্যুর খাতায় লেখা হয় রোজা রাখা অবস্থায় যেন লেখা হয় তাহলে আমি যদি এলাকা তাহলে আমি রোজা রাখা অবস্থায় যেন এতেকাল করি তাহলে আল্লাহ নবী বিশ্ব নভী রাহমাতুল্লিল আলমিন মা রমজানে মা রমজানে পৌঁছার জন্যে রসবি বলতো করতাম পারি তো রমজানে যদি মৃত্যু দিতেন আরো ফজুলত হইত কিন্তু রসুলকে বারো রবিউল আউ্ল একতলা বাদ দিলাম রসুল বারো রবিউল আউ্বাল আসলেন আবার আউ্ল বিদায় কেন কেন আল্লাহ নিলেন্লা রমজান মাস এটা জানে আমরা এদের মতো দিন হলন করব। এদের মতো আনন্দ মিছিল করব। আল্লাহ রবুল আলামিন রসুলের আশার আনন্দ বিদায় হওয়ার বিরহ ব্যথা আগমন এবং থেরোধাম রসুল পৃথিবীতে আসার এবং বিদায় হওয়ার তারিখকে একাকার করে দিয়ে কোন আনন্দ মিছিল না করে যাতে কোনো আনন্দ মিছিল না করে শোক দিবস পালন না করে যাতে রসুলকে তব্বির ঘন্টা প্রতিরিক জীবনে তোমার রসুলকে অনুসরণ করতে পারো এর ব্যবস্থার জন্যেই আমি আল্লাহ রসুলকে রবিউল আউ্বালের বারো তারিখে পাঠাইলাম রবিউল আউ্বালের বারো তারিখে নিয়ে আসলাম কোনো সন্তান হয় না দু আকালাম কইরা ওসিবা বই দশ বছর পরে জানুয়ারির পনেরো তারিখ এক্সেল ওই পনেরো তারিখে মা বা সদ্যগুষ্টি কুত্তা বিলাই খুশি আর কি তো সব খুশি কিন্তু মনে করেন ধরে আবার পাঁচ বছর পরে জানুয়ারির পনেরো তারিখ তার ছেলেটা বিদায় হয়ে গেল এখন ওই জানুয়ারির পনেরো তারিখ প্রতি ঘুরে ঘুরে আসবে নাই তো এই পনেরো তারিখ তার ছেলে যে জন্ম হয়েছিল আবার বিদয় হয়েছে এখন প্রতিদিন এই প্রত্যেক বছর রম ইয়ের জানুয়ারির পনেরো তারিখে ওই ছেলের বাবা পনেরো তারিখ আইলে মিষ্টি উষ্টি বাটব আর করবো আমার এটা করবো না দুঃখের শ্বাস পালাইব আহ কোয়া করবো আইছিল গেছি ঠিক কিনা ছেলের দুঃখকে বিরোধ বেতায় আনন্দ যদি বিদায় হয়ে যায় আমরা তো রসুন কে আমার সন্তানের চাইতে আমার স্ত্রীর আলমিনকে কোটি গুণ বেশি মোহব্বত করি বেশি ভালোবাসি সুতরাং প্রতি বছর মাঘ রবিউল আহ্বালের বারো তারিখ যদি আসে রসুনের বিদায় হওয়ার বিরোধী বেতায় দুঃখের শ্বাস আখ করে হলাইতে পারে কিন্তু কোন আনন্দ মিছিল কোন আশইকে রসুল করতে পারে না কথা নাকি অবান্তর কোন আমার কথা বাদ দিলাই আমাদের সকলের চেইতে আর বক্ষ সিদ্দিক রসুলের আশেখ উমর উসমান আলী হাসান হুসাইন সকল ঠিক না তো রসুল পৃথিবীর পিতা হওয়ার পরে তিরিশটি বৎসর পূর্ণ কোরআন সুন্নার শাসন ছিল খেলা হতে রাশেদার ইদের কিতাবইছে কোন খলিফা কি কি কাজ করছেন সবগুলো নিবদ্ধ আছে তাদের জীবনী লেখা আছে খেলা হতে রাশেদার তোর কিতাবই আছে দেখেন এই তিরিশ বছরের ভিতরে তিরিশটা আনন্দ মিছিল হজত উমর হয়েছেন দশটা তাহলে তিরিশ বছরের ভিতরে আহমক্ষর সিদ্দিক রাজি আল্লাহনুর নেতৃত্বে হযত আলীর নেতৃত্বে হজরত উসমান্বে হজরত্বে ত্রিশ বছরের ভিতরে একটা আনন্দ মিছিল আপনারা দেন দেখাই তারব আমি তো চ্যালেঞ্জ শুনে দিছি চ্যালেঞ্জ দিলাম রান আসলে সদ্যগোষ্ঠী মিললে গিয়া একটা একটা ডেট একটা বাইরে ফিরে আনে কোন কিতাবে যা আনন্দ মিছিল রসুলের অভাতের তারিখে রসুলের জন্ম এবং অভাতের তারিখে কোন সাহবা কেরাম কোন আইম্মা কোন তবে কোন তপত করেছে বলে কোন প্রমাণ কেমতের আগে কেউ দেখাতে পারবে না তাহলে এবার বলেন এই সত্য কথাটা হইলে আমরা আঘাত লাগানোর কথা না কোন টি নাই ও আল্লা নিজে বলছেন আমার কথা না অসুবিধা আছে বহুমা নীল গতি কাজ করবার দুনিয়া বি তোমরা খুব সতর্ক আর আহেরতের বেলা হয়ে যা হ্যাঁ লড়া হামা লড়া আমার ইটা আমরা হলাই যাই ঠিক হোক এখন আসুন সাল্লাম রসুলের এই জীবনীটা জীবন আদর্শ একটু চিরত কারিটা দেহ মিলাদুল নবী মানি না এরকম না আমরা এক সুমন মানি মিলাদুল নবী কেউ অস্বীকার করার কোন উপায় নাই রসুলের জন্ম বৃত্তান্ত এবং রসুল পৃথিবীতে আসার সময় যা কিছু ঘটনা ঘটছে এটা এক হাজার বার্ত আমরা মানি এটা মানার না মানার তো কোন না ই কথা একটা মধ্যে আগরতলার মধ্যে উগরতলা হয়ে বইটা মিলাদুলনী মার কে মিলাদ আমরা বলতেছি সিরাতুল্নবীর মিলাদুলনী আছে জানার অভাব এই কারণে মায়ের করে জানলে মারিত না কারণ রসুলকে দেখিও নাই আর এই পর্যন্ত রসুলের জীবনীর উপরে যা কিতাব লেখা হয়েছে তার সংখ্যাও হইল ছয় লাখেরও আর বেশি কিতাব একটা কিতাবও বালো করে পড়ছি না যা পড়ছি গোজলের বই গলের বই দিয়ে নবী রেখিতা কুসমু জীবনীর উপরে সিরাদ গ্রন্থ মিলাদ গন্ত লেখা হয়েছে যা ইংলিশ বাংলা উর্দু বা সিনাগরি আরবি তার সংখ্যা এমন কি খ্রিস্টান লেখতে ইংলিশে জিন্দিগি ডিকশনারিতে লেখছে শ্রীরতুন শব্দের অর্থ হইল গুনাগুন বৈশিষ্ট্য আখলাখ মসজিমিজা উঠা বসা কর্ম কাজ এই সবগুলো সিরাতুন দিয়ে বোঝায় তাহলে সিরাতুন নবী সাল্লাহ আলীঘি সাল্লাম যখন নব বিশ্বের আন্ন বিশ্বাতে এর অর্থ হয় বিশ্ব নবীর গুণাগুণ বিশ্বনবীর আখলা বিশ্ব নবীর কর্মজীবন বিশ্ব নবীর জিন্দিগিকে এই সিরাত নবী দিয়া বুঝায় অর্থাৎ রসুলের জীবন চরিত্র রসুলের জীবন আদর্শ রসুলের জীবনের অবস্থান এটাকে আরবিতে বলা হয় সিরাতুন নবী সাল্ল কারণে যায় আতি দেখত সাত কানা আচ্ছা কানা আতি দেখবো দেখে না আতাইবো কে করবো তো সাত অন্ধ কানা আতাইছে আতাইয়া এক কেন বই এখন কিমন দেখলে রে দেখলে তখন কেছি দেখার মতো কিমন দেখার মত দেখছো মাত্র আমি না আর হাতি লেজো আইছে। আর তো পাগল তুই কি দেখছো দেখলে এক মাত্র আমি দেখছি কিরম দেখছো বি হাতি কি ফিলারের মতো তুই হাতির হওয়া ধরে ঠেঙ্গো ধরে কি দেখলে আমি দেখছি একমাত্র দেওয়ালের মতো হাতি কি দেওয়ালের মত দেওয়াল কিসে হাতির ফেট আতায় এখন আর একটা দুর্বি তুই কি দেখলে একমাত্র আমি দেখছি কিরম বুঝলে কুল্লার মতো কালো দিয়ে যাই আর তুই কি দেখলে একমাত্র দাঁত জোর দু তুই কি দেখমাত্র আমি দেখছি এ আবার একমাত্র লাগায় হয় কিটা দেখছ বুঝলে কলার শরীর মত কলার আসলে কি কলার শরীর মতো কলার শরীরে হয়েছে চুলের মধ্যে এসে। এই নিয়া লাগলো মারামারি কারণ সাত অন্ধ লাডি আছে লাডি লেটা তোর বাই যেমন লাগে না চুরো হয়েছে একটা ট্যাং বেঙ্গেছে একটা রাত বেঙ্গেছে একটা নাক বেঙ্গেছে একটা দাঁত দিছে দিয়েছে একটা কল দিছে ইসব কই এখন দেখা গেল যে আহত মাহাত্মক এই যে মারামারি এই মারামারির মূল কারণ হল এই অন্দর আর হাতি সম্পর্কে জানার অভাব আল্লাহর কি মত আইছে দেশে হাসপাতাল ভ্রাম্যমাণ চক্ষ শিবির ওরা করছে গিতা অপারেশন করে সাত অন্দর চোখের ফল দেখা দিয়ে দিছে এমন দিগির যে আতী ল আত্মবং ছিলাম আসান দিকায় এবার আতী এবার আতির কাছে কপাল কি তাহলে হল্লা আমি যে রশি রশ্মিটা দিদি একটা আমি যে বলছিলাম ফিলারের মতো আমি যে বলছিলাম কান আমি দাঁত আমি যে বলছিলাম যে কলার শরী হাতির সুর ই সবটা মিলাই যা হাতি হাইরে কে লো এমাই আমরা দেশের নবীর জানার সম্পর্কে অবাক কারণে কারণে মিলাদুল নবী সিরাদবী দুই জারে মারামারি লাগাইয়া দেয় আসলে না শ্রীরা তোর নবীর গোটা জীবন শরীর আর আপনার জীবনী লিখতে গেলে আমার জীবনী লিখতে গেলে হৈলী লেহন লাগব অমুকের জন্ম তারিখ কত জন্ম কিডার বার্থডে লেখতেই আপনার জন্মদিব আপনি জন্ম হয়েছে শ্রীমঙ্গল নি শ্রীমঙ্গল বাড়ি হয়ে আসলে আর জন্ম হয়েছে শ্রীমঙ্গল এখন ঠিক এইভাবে বাড়ি হয়ে পড়ে বাঞ্চারামপুর জন্ম শ্রীমঙ্গল জন্মস্থান এইভাবে জন্ম বৃত্তান্তর কথা বলবো তুই দেখা গেল বিরাট বড় আকিকা করছি মশাল গরু দেবো খুয়া বিরাট বড় তিন চারটা গরু দেবো খোয়া মা ঠিক কিনা তো আল্লা নবীর সিরাতুল নবীর প্রথম পাড়ের নামই হলো মিলাদুল নবী ঠিক কিনে দুই নম্বর হল সুরতুন নবী সিরতুন নবী না সুরত সিয়া আরেকটা সিন দিয়া আর এটা দিয়া এটা হইল দিয়া সুরতুল নবী রসুলের গঠন নবীর একটা অংশ একটা প্রমাণাদি তারপরে রসুল রসুলের যে ম যে যা রসুলের যে অলৌকিক ঘটনা ঘটলো এই সবগুলোর আলোচনার সার মর্ম হইল সিরাত কন্যা দুনিয়াতে আসার সময় যা কিছু অলৌকিক ঘটনাগুলো গুলো ঘটল নবীজির জন্মের সময় এটাকে মিলাদ উন্নবী বলা হয় আল্লাহবী দুনিয়াতে আসিক আমি তাকায় আমার ছেলে এসেছে। এমন কিছু ঘটনা দেখা দিয়েছে অসংখ্য অগণিত তারকা আমার গড়ের এত কাছে এসেছে আমি ইচ্ছা করলে ওই তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম আব্বাস যদি কোন আমি তাকায় দেখি আমার বাতিলাকে দেখার জন্য যখন গেলাম আমি তাকায় আকাশের চন্দ্র গড়ের এত কাছে এসেছে এত কাছে কোনদিন দেখিনি আমিবার এবার আমার বাতিলা মুহাম্মদের দিকে তাকাই তাকায় দেখি তিনিও চন্দ্রের দিকে তাকাইয়া মুসকে মুসকে হাসে উনি ডাই নেতাইলে আকাশের চন্দনে বামে নড়ে কাকে জিজ্ঞাসা করবো আপনি যেদিন দুনিয়াতে আসলেন ওই দিন দেখা গেল আকাশের চন্দ্র এত কাছে কেন আসছিল আপনিও চন্দ্রের দিকে তাকাইয়া মুসকি মুসকিয়ে আসছিলেন আপনার মতামে আকাশের চাঁদ কেন দেখেছিলাম এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্য কিসের আনন্দ যতগুলো বার্তা বেতন আসে সবগুলো কাল একটা বাচ্চা বলেন বিশ্ব নাকবেনা কান্নাকারি করলে এটা খেলনা দিয়া সামনে লড়াই আর কান্না ধরে কোন ঠিক কিনা আল্লাহ রাহা তুল্লীলা বলেন নবী আপনি কানদেন না আপনার কারণে আমি আল্লাহ তামাম দুনিয়া বানাইছি আব্দুল মুক্তালিফ আমি খানায় কাবা বা তুয় করতেছিলাম समस्त उत्खात हो जागमन आगमन क्या आगमन हो ग আব্দুল মুরম কথা তো আমি জীবনে শুনি নাই আমিগরের দরজা দিয়ে বৃত্তে গুলো ঠেং ভাঙছে কোনডার হাত ভাঙছে কোনটার ডাক ভেঙ্গিয়া সবুল্য আল্লাহ দেখাই দিছে শুধু বলেন আমি যখন নাকি করলামে গেছে মাথা নাইয়া কাবাগরের সাজ দা দিছে তারপরে আমার মাথা উঠেইয় ওই উঠনি তার মাথা ঘুরায় গোড়ায় ডেকে বলে আরব বসিরা যার মাধ্যমে আল্লাহর গুলামি প্রতিষ্ঠিত হবে আর সমস্ত মূর্তির পূজা উৎকাত হয়ে যাবে সেই বিশ্ব নীহন করেছি নবীজির দুনিয়াতে আসার পরে যা কিছু ঘটলো তা যদি বলতে যাই শেষ হবে না সিরাত ইবনে ইসামের মধ্যে রেখে নবীজি যখন দুনিয়াতে আসলেন সমস্ত ঘর অলকৃত হয়ে গেছে যেই দশই ওনাকে কোন রেখেছেন তার নাম উম্মে আইমান। নামে হঠাৎ করে ডাক দে বলেন অন্ধকার হয়ে গেছে জিন বুথে আমার ছেলেকে নিয়ে যাবে ধরে রাখ হঠাৎ করে আন্দারে লোকে নে আমার ছেলে ধরে রাখো আইমান ডাক দেওয়া বলে আমেনা গ নিয়ে গেছি আগে জিন্নাতেরা এইভাবে সন্তান নিয়ে যেত যেমন আমাদের দেশে এখনো আছে বুথ ফেরত নিজাতে না নেয় যেই গড়ে বাচ্চা গ্রাম এলাকায় এখনো বেতের মধ্যে প্রত্যেকটা মূর্তির ভিতরে বুথ আমার করে দেখেন আমরা যখন কান্না শুরু করে দিয়েছে এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে আমি না গো ঘাবল না তোমার ছেলেকে কেউ নেয়নি নিবে ও না তিনি দুনিয়াতে আসান সাথে সাথী তাম দুনিয়ার অসংখ্য ওগনে তো মকড়ুখেলা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে তিনি তো নাস নয় তিনি রাহমাতুল্লীল আল্লাহ ওই আল্লা যদি একটা নজর দেখতাম আল্লাহ নবীকে একটা নজর দেখাও যার কারণে আমাদের বানাইলা ওই নবীকে এক নজর দেখানোর ব্যবস্থা করো আল্লাহ তাদের দরখাস্ত মঞ্জুর করে ওগামে না ফেরাস্তার কোলে উঠাইয়া মাসিদ থেকে মাগরি মাগরির থেকে মাসিত পর্যন্ত ভ্রমণ করাবার জন্য আবার তোমার কাছে পৌঁছাইয়া দিবে ভাই আমার ওই যে নবীর জন্মের সময় এইগুলা আলোচনা তার নাম হল মিলাদুন এগুলা আলোচনা করা সোয়াব কিন্তু আমল হরণ যেত না মজার মজার বড় মজা লাগে কিন্তু আপনার ছেলে দুনিয়াতে আসার সময় কুডা দিয়ে টাইন্যা একটা তারাণী সেদিকে আন্তর বাণী আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে তাম দুনিয়া আল্লাহ ভ্রমণ করেছেন আপনি ভাববেননি আল্লা নবী যখন উঠনির উপরে উঠলো উঠনি কথা বলে আপনার উঠলে কথা মাতব নি এইভাবে একটা অপালন করা সম্ভব নয় মিলাদু একটা অংশ সিরাতুন নবীকে অনুসরণ যদি করক নবীজির জীবন আদর্শকে যদি তুমি ফলো করো তবে মিলাদুল নবীর আলোচনার সবাব পাওয়া যাবে এখন রসুলের সিরতকে যদি অনুসরণ না করি তাহলে আমরা ওই মিলাত আলোচনার সাথে আমরা আমি নাই রসুল তো হইলেছে যেরা আল্লাহর মানে না মানুষের দোকা দেয় না ইতার সাথে আমি নাই জন্য আচ্ছা যাক আরো দেখেন স্বপ্নে শয়নে সব জায়গায় তুমি তোমার বাসিনুতা জুতা শুনেই না আপনি মনে মনে করেন খালি তসবির আপনার ভাই কেমনে যে ঠিক আছে আমার লেখা যখন অত মহ আমি লুই খাইলে এখন বিশ্বনাথ গিয়া ঘুমা যায় বেলা খালি করল বদলায় কিন্তু চুলের মুডি দই টান দেয় না নিচে বেলায় দুইটা মুরাদিয়া এখন জনমের বালাম হাসকে ধরে আমার লেগে পাগল দেওয়ানা কিন্তু অনুসরণ না করি কে মতের মাঠে ফেরাস তাহলে আমরা লাম্বা সুলো দই নিয়া মুড়ির আর যদি জুতা গামছা লোকাল আচ্ছা আত্ম সামনে দিছে খাওয়ান চ্ছু কইস না এখন ফান না মুখ আর বউর দিকে এমনি সে আসি দিয়া ইমন লক্ষী বউ এই জগতে হয় না আমি তা করব রসুল যা করেন নাই আমি তা করব না অন্যান্য আসে তার সামনে তরমুজ দেওয়া হয়েছে উনি কিন্তু তরমুজ খাই না কেন ওর টান্ডা লাগিয়ে যায় না আমরা কি না আমরা তরমুজ কি কিনা যায় না কেন বুঝলে খাই না আমার রসুল তরমুজ খাইছেন কিনা খাইলে কোন পদ্ধতিতে খাইছেন সেটা আমার জানা নাই যতক্ষণ পর্যন্ত আমি তা খাই না আমার নবী যা করেন আমি তা করি এমন অম্মত আল্লাহ রসুল বলেন সে আমার সাথে জান্নাতের পিছিয়ে থাকবে আপনার আব্বা যখন আপনি একটু কই রুটি গুস্ত দিয়ে গিয়া গমের রুটি খাইতো জগের রুটি হয় না তো উনি সাহস করে গিয়া আব্বা তেল দিয়ে রুটি খাইলে তো দেশ সারা গেলে শক্তির দরকার একটু রুড়ি দেখাইলে তখন কান্দার কান্দেন কেন মাধ্যম মাগো ও মা তোকে কিছু বলতে পারি না কিন্তু আমি জানতে চাই তুমি না হাসত রদি আল্লাহ কোনো ডাক বলে আল্লাহর নবীকে তেল দিয়ে রুটি খাইতে আমি দিকেছি। আলুমার রদি আল্লাহ কোনো বলেন আসা শুনে রাখো আমি শুধু যদি আমার যদি বুঝে নাও ধরে নবীর তরিকার সামনে আমি মাথা মতো করে নোইভাগরের পাথরের সামনে দাঁড়ায় বলেন রে জীবনে কত পাথরের সামনে গাছের কিন্তু ইসলাম গ্রহণ সময় দিয়েছি সম্মান দেখাবার জন্য কোন পাথরের সামনে গাছের সামনে মাথা নোয়াইব না তোমার সামনে মাথা সম্মান দেখাবার জন্যে পাথরের সামনে মাথা নোয়াইলে এটা পাথর ফুজা হয় গাছের সামনে মাথা নোয়াইলে গাছ ফোজা হয় কোনো ক্ষমতা নাই আমার ক্ষতিও করতে পারো না আবার লাভ করারও ক্ষমতা নাই সব ক্ষমতা আমার আল্লাহ তাইলে আমি তোমারে মাথা নোয়াইয়া কেন সোমা দিতাম আমি দেবলা তোমাকে সোমা শোনে রাখো দেব হা কাদা রাই তু রসুল আমার বিশ্ব নীকে চুম্বন করেছে আমি মাতানো হব না আমার নবী বিশ্ব নবীর তরিকার সামনে আমি ওমর আমার মাতানত করে দিয়েছি এর নাম হইল হ্যাঁ অনুসরণ ঠিক কেনা যে আমার রসুলকে দেখেছি সুতরাং তোমার সামনে তো আমার নবীর তরিকার সামনে মাথা নয়সি আমি আমার তালাবাতো আয়াতের মধ্যে নিশ্চয় রসুলের জীবনীতেমুনা উত্তম মডেল এই মডেল দিয়ে কি করে সবের জন্যে না বুস এর লেখা না ওবামার লেখা না বিল কিল্টনের লেখা না কাদের জন্যে লিমান যারা আল্লাশ আল্লাহর বয় যারা আছে বয় টা নাই এরা নবী মান তো যারা নাকি কেমন দিনের বিশ্বাস আছে আখির ফরকাল দিনের প্রতি বিশ্বাস আছে এবং আল্লাহ স্মরণ করতে চায় তাদের জন্য রসুলের সিরতের তাহলে এটা কোন জগয় নয় সুরান্ত বুঝাইতাম ভালো কিনা সংক্ষেপ সময়ের মধ্যে যে মিলাদুল নবীটা আমার অস্বীকার মিলাদ নবী সিরাতুল নবীর ভিতরে জোড়াখন্নার ভিতরে আছে আরো অনেক আছে অনেক শাখা আছে তো সবটা মিলাইয়ার নাম হইল নবী রসুলের জীবন আদর্শ রসুলের জীবন এই জীবনীটা এই জীবনী আবার দুই ভাগে বাক করছে একটার নাম অর্ধেক জীবনীর নাম মাদানি আর অর্ধেকটা হইল প্রথমে দুই ভাগ বাক করছে নবী হওয়ার আগে নবী হওয়ার পরে নবী হওয়ার আগের জিন্দগি হইলো চল্লিশ বৎসর নবী হওয়ার প্রকাশ্য নবী হওয়ার পরে হইলো তেইশ বৎসর চল্লিশ বৎসরের জিন্দগি যদি আল্লাহ রসুল পরে আমাদেরকে বলে না থাকেন সেটা অনুসরণ করার জন্য অর্ধেকটার নাম মাদানী দশ বছর তেরো বছর হইলো মক্কা দশ বছর হইলো মাদানী তো মাক্কির জিন্দগির ইমানের চেতনা হ্যাঁ আর দাওয়া তত্তাবলিক আর মদিনার জিন্দিগির মদিনার জিন্দিগির আদি চেতনা এই দুইটার সমন্বয় হবে রসুলের জীবন আদর্শ রা ফির না রবির হোমা কম রবী সবের রব্বুল আলমীন আজকের ইমা পিলে আমি সবচেয়ে বড় গুনাগার তোমার মায়ার বান্দাদেরকে লজ্জিত হয়ে যা আল্লাহ পালাইলা মেহরবানি করে গো আমাদের সিন্দেকের গুণা মাফ করে দাও আল্লাহ জানিলা কত এই মোনাজাত আর ঘরে ফিরে আসে আল্লাহ জানিনা কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে আল্লাহ মৃত্যু আসার আগে আগে मेहरबानी कर प्रत्येक मत जरा असुस्थ अल्लाह अने बीमारे दुआ से আল্লাহ তুমি মেহরবানি করে সেবা করে দাও আল্লাহ সকল আল্লাহ আমাদের যাদের সন্তান নাই নাকার সন্তান দান করো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত দাও আল্লাহ আজকে এই মাহফিল রায়ু হে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদার সালাম সোনার মদিনা পৌঁছে যান আল্লাহ যত মমিন কবরও ঘুমে যাচ্ছেন সকলের কবর আল্লাহ আমরা আল্লাহ মার কথা বলতে পারি কত লাথি মার করে যাই মেরেছি কত রাত গেল আমি মা কে ঘোমাইতে দেয় বাড়িতে না গেলে আমার নজর আমাকে দেখার আল্লাহ মা বিদায় হওয়ার পরে বসরের পর বিশ্বর বাড়িতে না গেল আর কেউ সংবাদ পাঠায় না আল্লাহ ওই মা দাদাই গো আল্লা কবরে দিও না আল্লাহ ভালো জিনিস খাইলেন না ভালো কাপড় পরলেন না টাকা খরচ হয়ে যাবে সব কিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই গোরুস্থানের বাঙ্গা কবরে আছে। আল্লাহ ও আল্লাহ আপার কবরে আজাব দিও না আল্লাহ মা বাবার কবর কে জান আল্লাহ নাই দুনিয়ায় আল্লাহ উনাদেরকে জান্ন সু উচ্চ মর্যাদা দিয়ে দাও যারা এখনো আসেন আয়াতে তৈ বা করো আল্লাহ আমাদের সকলকে যুগে তোমার বিশ্ব নবীর আল্লাহ তোমার বিশ্ব নবীর চেহারা মোবারক দেখা যা আল্লাহ প্রভু হ আমাদের যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীা মানবার তো ভিজ্ঞ আল্লাহ যেদিন আগুনে পোড়ায় মেরো না পানিতে ডুবাইয়া মেরো না আল্লাহ এইডস মতো এবং আল্লাহ ক্যান্সারের মতো মহারোগ আমাদের দিও না হার বল কিডনি নষ্ট করে দিও না আল্লাহ ফেলে রেখে রেখে মরণ দিও না দিনে নামাজার মধ্যে মালা করুন মহৎ পাঠাইয়া দিও রব্বা না এমি আনান إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمة الله يا أرحم الراحم